স TV Bangla মানবতার Samadhan জীবন ঘনিষ্ঠ বিধি বিধান অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা বিগত পর্বে ইমান বিলিমালা একা যে আমাদের দৃষ্টির অন্তরালে আল্লাহর বিশাল এক মখলুক রয়েছেন ফেরেস্তাগণ বাহিনীর সংখ্যা মুসলিমে বাইতুল মামুর সম্পর্কে রয়েছে আলফামালাক প্রতিদিন বাইতুল মামুরে সত্তর হাজার ফেরেস্তা ঢুকেন আল্লাহর ইবাদতের জন্য আর কখনো ফিরে আসা সিরিয়াল তারা পার না তাহলে কি পরিমাণ আল্লাহর ফেরিস্তা আছেন আল্লাহ সেটা আল্লাহ সালা বলতে পারবেন না সেই ফেরস্তাদের প্রতি আমাদের ইমান আনতে হবে সেই ফেরিস্তাদের মধ্যে কেনামান কাতিবিনের কথা গেল তাদেরকে আমরা বিশ্বাস করব। আজকে আমরা নিয়ে আসছি মালাকুল মত মৃত্যুর যিনি ফেরিস্তা তার ব্যাপারে আমাদের বিশ্বাসের কথা দর্শনের অন্যতম বলো তোমাদেরকে মৃত্যু দেবে মালাকুল মৌত মৃত্যুদূত মৃত্যুর ফেরেস্তা যিনি আমাদের সবার কাছে আসবেন আল্লা বেকম যিনি তোমাদের জন্য দায়িত্ব প্রাপ্ত প্রত্যেকের মরণ নিশ্চিত করার জন্য তাকে দায়িত্ব দেয়া আছে মৃত্যুর পরে কি হারিয়ে যাবো হারিয়ে যাব না এলা রব বে কম তোর যাও তোমাদের রবের দিকেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে যার কাছ থেকে আগমন তার দিকেই প্রস্থান জীবন লীলা সাঙ্গ করে শেষ বেলায় যার কাছ থেকে এসেছি আমা তার কাছে চলে যেতে হবে অতএব মাঝখানের দিনগুলো যদি তার দুশ্মনী করে বেড়াই নাফরমণি করে বেড়াই পাপাচার করে বেড়াই তার কাছে গিয়ে তখন শাস্তি ছাড়া আর কিছুই থাকবে না আল্লাহ তালা বলছেন তাকে মৃত্যুদান করে এবং তারা কোন ত্রুটি করে না মালাকুল মহ যিনি তিনি জানটা কবজ করেই তারপর বের করে তিনি হয় রাহমতের ফেরেস্তা না হয় গজবের ফের কাছে দিয়ে দেন প্রথম যে জানটা বের করেন এটা তিনি বের করেন তারপরে তিনি লোকটা যদি জান্নাতি হয় রহমতের ফের হাতে তুলে দেন তার রোহ আর লোকটা যদি জাহান্নামি হয় তাহলে গজবের ফেরেজ কাছে দিয়ে দেন ঠিক সুর আজমারের বিয়াল্লিশ নম্বর এত এই কথাটি আল্লাহ বলেছেন মানুষের যখন মৃত্যু আসে তখন তাকে তো আল্লাহ মৃত্যু দেন তার মৃত্যুর সময়ে অল্লা ফি মানামে হা যার এখনো মৃত্যুর সময় আসেনি তাকে তার নিদ্রা অবস্থায় মৃত্যু দেন নিদ্রাও একটা মৃত্যু আধুনিক বিজ্ঞানে তো এটা আবিষ্কার যে মানুষ যখন ঘুম যায় তখন ঘুমের প্রতি পর্ব হয় নব্বই মিনিটের এর মধ্যে দশ পনেরো মিনিটের মতো একটা সময় পর্ব তাকে কমপ্লিট ডেথ হয়ে যায় একবারে মরা মরে যায় মানুষ এটা বিজ্ঞান দ্বারাও প্রমাণিত কোরআন সেটাই বলছে আর মুসলমানদের তো ঘুমের দোয়াই হলো মরণের দোয়া আল্লাহ আমরা যাচ্ছি কিন্তু দোয়াটি পড়লাম কিসের আল্লাহ আপনার নাম নিয়ে এখন মরে যাচ্ছি তাহলে ঘুম যে একটা মরণ এটা বক্তব্যই আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ বিজ্ঞানীরা কত কাঠখড়ি পরিয়ে কত গবেষণা করে বের করেছে আর আমাদের তো বের করাই আছে আলহামদুলিল্লাহ নাম নাম আমাদের যদি কারো আয়ু শেষ হয়ে যায় তো সে তো পরভারে চলেই গেছে আর ফিরে আসবে না অনেক আর যার এখনো পৃথিবীর জীবন বাকি আছে তার রুটা পাঠিয়ে দেন ছিল নখসাম্মা আরেকটা প্রাণ আরেক মানুষ যার এখনো মরণ সময় ঘনায়নি তাকে একটা নির্ধারিত সময় পর্যন্ত সেই কালের জন্য আল্লাহ তার রে দেন এক এক ধরনের ফেরেস্তা এক এক মাসলুক সৃষ্টি নিয়ে তারা দায়িত্বপ্রাপ্ত হয়ে আছেন ফেরেস্তা যেমন মালাইকেতুল জিবাল পাহাড়ের ফেরস্তা আছে একদল তারা পাহাড় নিয়ে ব্যস্ত পাহাড়ের রক্ষণাবেক্ষণ সবকিছু নিয়ে তারপর ম্যাঘের ফেরিস্তা আছে একদল তারা ম্যাঘ নিয়ে ব্যস্ত বৃষ্টির ফেরস্তা আছে একদল বৃষ্টি নিয়ে ব্যস্ত তারপরে রাহিম মাতৃ জরাই যেখানে সন্তান সৃষ্টি হয় সেটার দায়িত্বশীল আছে একদল ফেরস্তা যেমন এসছে যে যখন নথফা আঁকারে সেখানে সবকে নন্ডিম্বান যখন সেখানে যায় তখন ফেরিস্তা আলায় পাঠান সে ফেরিস্তা বান্দার রিজিক লেখে কি খাবে সে কি আমল করবে এটা লেখে কতকাল বাঁচবে আল্লাহর হুকুম এটা লেখে করেন লেখেন। কবরের সোয়াল জবাবের জন্য একদল ফেরেস্তা আছেন কোন লোক মারা গেলে তারা সেখানে ইন্টারভিউ নেবেন আমার রব্যকা তোমার রবকে অমার দিন তোমার দিন কি অমর নবী তোমার নবী আমার তোমার সোর্স অফ নলেজ কি করবেন সে জন্য আল্লাহ জীবনের সকল পরীক্ষায় সবই মিছে সবই ব্যর্থ হয়ে যাবে জাহান নামে যেতে হবে তারপর আকাশের জন্য ফেরেস্তা নিয়োজিত আছে সূর্যের জন্য চন্দ্রের জন্য জাহান্নের জন্য আগুন জ্বালাবার জন্য ফেরস্তা আছে জান্নাতের জন্য জান্নাতকে সাজাবার জন্য ফেরেস্তারা আছে তারপরে ফেরিস্তারা তো যুদ্ধের জন্য আছে আল্লাহর সবচেয়ে বড় বাহিনী নাম হলো ফেরেস্তারা প্রিয় ভাই বোনেরা এভাবেই অনেক অনেক ফেরিস্তা আল্লাহ তালা নিয়োজিত করে রেখেছেন বাতাস পরিচালনাকারী ফেরিস্তারা আছেন যারা বাতাসকে একখান থেকে আর নিয়ে যান আর রাত ম্যাঘ পরিচালনাকারী ম্যাঘের মধ্যে যে আওয়াজ শনি ফেরিস্তার সে আচরণে আঘাতে বিরাট শব্দ হয় সেই ফেরিস্তা আছে সেটা আমরা বিশ্বাস করি এবং কোরআনে হাকিমে অনেক সুর আমাদের যেমন অলমোরছাল আছে ওরফা বা বন্যা সেতোয়াতে নাস্ত বন্যাতে গড়ক যারা গভীরে ঢুকে কাফিরদের যান কবচ করে সে ফেরিস্তার কসম অন্যাশে তোয়াতে নাস্ত যারা খুব সহজে মুমিন বান্ধাদের প্রাণ বা নিয়ে যায় খুব সহজে তাদের কসম ফসা বেকোয়াতে সাবকা এবং সবকিছুকে পিছনে ফেলে সবার আগে যারা যায় এই আত্মা নিয়ে তাদের কসম এভাবেই আল্লাহ তালা কোরআনে হাকিমে অনেক অনেক তারা আল্লাহর বান্দা তৈরি তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন তাহরিমের ছয় নম্বর আয়াত এরা আল্লাহর কোন নির্দেশ অমান্য করেন না যা আদেশ করা হয় পরিপূর্ণ আল্লাহ নির্দেশে সব কর্ম তারা সম্পন্ন করেন সম্মুখী পেছনে কি আছে তারা নিজের পক্ষ থেকে কারো জন্য কোন শাফাত করেন না হ্যাঁ আল্লাহ যদি কারো উপর সন্তোষ থাকেন কোনো থাকেন তখন জন্য সাফাৎ করেন আল্লাহর ভাই। যেমন বলছেন জিব্রাইলের কথা রু কালসিল বা মেয়েরাজের রাত্রে নবীজি দেখেছেন জিব্রাইল একেবারে কালহেল সিল একেবারে পুরনো একটা চাদরের মতো জনসহে আছে আল্লাহ থেকে তাদের রবের ভয় তারা ভিত আর তাদেরকে যা আদেশ করা হয় তাই তারা পালন করেন কোন রকমের কোন ত্রুটি করেন না ফেরেস্তাদের মধ্যে মালাকুল মহতের পরে তিনজন নেতৃস্থানেও যে ফেরত আছেন জিব্রাইল দ্বিতীয় জন মেকাইল তৃতীয় জন ইসরাফিল জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সব কিছু নিয়ে তারা দায়িত্বশীল জিব্রাইল তিনি অহির দায়িত্বশীল এই অহির মাধ্যমে হায় আতুল কলু মানুষের হৃদয় জীবিত থাকে যে মাধ্যমে এই জীবন ঘনিষ্ঠ জিনিস নিয়ে তিনি দায়িত্বশীল মানুষের আত্মার জীবনী আত্মার জীবিকা আত্মার খোঁক নিয়ে তিনি আকাশ থেকে নাজিল হন মিকাইল তিনি দেহের খোরাক নিয়ে ব্যস্ত থাকেন দেহের খোরাকের দায়িত্বশীল যে বৃষ্টিতে জমিন জীবন্ত হয় চারা উৎপন্ন হয় প্রাণীরা জীবিত থাকে সেই বৃষ্টির দায়িত্বশীল হলেন হাজারতে মিকাইল সালাম ও ইসরাফিল আরেকজন হলেন ইসরাফিল তিনি তো সৃঙ্গার ফুৎকারের দায়িত্বশীল তার শৃঙ্গার ফুৎকারে কেয়ামত হয়ে যাবে এভাবেই এই তিনজন তারা বড় বড় দায়িত্ব পালন করেন আর কোরআন হব ততক্ষণ পর্যন্ত অপেক্ষা আমি আপনারা দেখছেন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 সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতমুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আল এ সব কিছু জানার জন্য দেখতে থাকুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআনের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 দেখুন প্রশ্ন করার সাহস করুন পরবর্তী অনুষ্ঠান বাংলায় আমাদের বিরতি আর হাজির হলাম আমরা আবারও আমাদের আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান অনুষ্ঠানে এই যে প্রিয় ভাই বোনেরা জিব্রাইল আমিন তিনি হায়াতুল কুলুবের দায়িত্বশীল তিনি যে ওহি নিয়ে আসছেন আকাশ থেকে এটি হল মানুষের হৃদয় জগতের জীবনের জীবিকা পৃথিবীর আসেনি। এবং সাল্লাহ সাল্লামে নিয়ে আসা ওহি অন্তরে নেই তাদের মনগুলো সব মরা তারা মরে গেছে জীবিত থাকতেই মরে গেছে আর দেহটা যেদিন মরে যাবে সেদিন উভয় মরণে মরে গিয়ে তারা পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে দেহের জীবনের জীবনী জীবন অনেক বেশি মূল্যবান দেহের মৃত্যু হলে দুনিয়ার জীবন শেষ হয় অন্তরের মৃত্যু হলে দুনিয়াও শেষ আখেরাত শেষ এই জন্য সাহিব খারে সাহিব ইমান পর্ব যে আদেশটি এসেছে আল্লাহ কাল জেনে রাখো দেহের মধ্যে এক টুকরো গোস্তপিণ আছে এটা যখন ভালো হয়ে যায় জীবন্ত হয়ে যায় সুস্থ হয়ে যায় পুরো জীবন্ত হয়ে হয়ে হয়ে যায়। যায়, যায়, সুস্থ ওই যা ফসাদাল যে সাধুকুল্ল হো আর সেই গোস্তপিণ্ড যখন নষ্ট হয়ে যায় শিরিক কুফুরের বিশ্বাসে পাপাচারের কালী যখন কালো হয়ে যায় নষ্ট হয়ে যায় মরে যায় তখন গোটা দেহই বিপর্যস্ত হয়ে যায় নীতিহীন হয়ে যায় আসলে মানুষের আলাহ জেনে রাখো সেটা হলো মানুষের অন্তর আবহারা বলেন মালিকুন ও মানুষের কল মানুষের হাট হলো মানুষের বাদশাহ অঙ্গ প্রত্যঙ্গ হলো তার সৈন্যবাহিনী ফেজা তোল মালিক তোয়াবনদুহু বাদশাহ যখন পবিত্র থাকে ভালো থাকে তার সৈন্যবাহিনী ভালো চরিত্রবান থাকে তার থেকে এই হয়ে যায়। এজন্য ইসলাম তিনি তো হায়াতুল কুলুবের যে বিষয় যে ওহি কোরআন সেটা নিয়ে আসেন আর মিকাইল দৈহিক জীবনের যেই প্রয়োজনীয় পানি আশি আকাশ থেকে সেরা নিয়ে আসেন আর ইসরাফিল এই জগতের লীলা করে দেবেন আল্লাহ নির্দেশে শৃঙ্ড়ের মাধ্যমে এই জগৎ সংসার নিঃশেষ হয়ে আরেক জগৎ তৈরি হবে সেই জগতেই আমাদেরকে আমাদের পাপ পণ্যের পুরস্কার তিরস্কার যার যা পাওনা সেটা দেওয়া হবে প্রিয় ভাই বোনেরা এই বিশ্বাস তাহিদের বিশ্বাসেরই অনুসঙ্গ বিশ্বাস এটা আমাদেরকে রাখতেই হবে কোরআনে করিমে আরো অনেক ফেরিস্তার কথা এসছে আল্লাহ নিজের নামের সাথে এইভাবেই আল্লাহ বলছেন যে আল্লাহ আল্লাহ ফেরেস্তারা নবীর প্রতি সালাত প্রেরণ করছে ওহে তারাই মানে আল্লাহর প্রতি আল্লাহর প্রতি তিন নম্বর আঠারো নম্বর আয়াতে আল্লাহ ফেরেস্তাদেরকে নিজের নামের সাথে উল্লেখ করেছেন কোন মহবুদ নেই তারপর আল্লাহ একসাথে নিজের নাম উল্লেখ করেছেন তিনি সে পাঠ করেন তোমাদেরকে তোমাদের প্রশংসা করেন এই সালাতে অংশ নেন তোমাদের জন্য সালাত পাঠ করেন কেন লিউরা কুম তোমাদেরকে অন্ধকার সময় থেকে বের করে যাতে তাও আলোর দিকে নিয়ে আসেন দেখুন এখানে জুলুমাত বহু বছন কারণ সিরিক বহু প্রকার আসে চারপাশে আছেন রবের প্রশংসা সহ তারা তাজবি জপে দেখবে চারপাশে তারা ঘেরাও করে আছেন তাদের রবের প্রশংসা সহ তারা তাজবি করে বিচার ফাইসা করে আর হবে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আলমিনেরা এভাবেই আল্লাহ তালা তার কোরআনে হাকিমের মধ্যে অনেক অনেক ফেরিস্তার কথা উল্লেখ করেছেন সেই ফেরেস সম্মান করা আমাদের কর্তব্য তাদের প্রতি ইমান আনয়ন করা আমাদের কর্তব্য এবং সংক্ষিপ্তভাবে এবং বিস্তারিতভাবে যেখানে যেভাবে আল্লাহ তাদের কথা বলেছেন তাদের প্রতি বিশ্বাস করা এটি মুসলিমদের ইমানই দর্শনের অন্যতম একটি অংশ সেজন্যই ইমান বিল্লার পাশাপাশি ইমান বিল মালাইকাকে বলা হয়েছে কিন্তু না দেখলে কি হবে আমরা কি বিশ্বাস করবো না অবশ্যই তোমরা কি কিতাবের কিছু অংশ বিশ্বাস করবে আর কিছু অংশ অবিশ্বাস করবে এটা যদি করোয়া ফালু কাম হায়াতিয়া তোমাদের মধ্য থেকে যারা এটা করবে তাদের বিনিময় কি যা কিছু আছে সব কিছুর আমাদের কি ইমান আনতে হবে বিশেষ করে একেবারে বেসিক যে ইমান সেখানে আনতুমিন আল্লাহর ইমানের পরে পরে মালাইকার সেই কথাটি আসমানে আসমানের বিশ্বাস সুরাল বকরার একশো ছয়ত্রিশ নম্বর আয়তাল বলেছেন তোমরা বলো আমরা আল্লাহর প্রতি যত গ্রন্থ সবগুলোর তারপর যেসব গ্রন্থ দেয়া হয়েছে তাদের রবের পক্ষ থেকে সেই সব গ্রন্থের প্রতি ইমান আল্লাহ ইমরানের এক থেকে দুই নম্বর আয়তাল্লাহ বলেছেন আল্লা বলেছেন তিনি পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তিনি তার প্রতিমান এনেছেন এই মানটা লাগবে বিস্তারিত যে উন্মতের প্রতি যে কিতাব নাজিল হয় সেই কিতাবকে প্রত্যেক আয়াত সহ সেই কিতাবকে বিশ্বাস করা তাদের উপর ফরস থাকে আর পূর্বের কিতাবের প্রতি কিতাব আমাদের জন্য নাজিল হয়নি কিন্তু এই যে কোরআন এটা আমাদের জন্য নাজিল হয়েছে এটার প্রতি সবিস্তারে ইমান হবে একটি অক্ষর স্বীকার করলে ইমান থাকবে না কাফের হয়ে যাবে বেঈমান হয়ে যাবে যেমন কিতাব তারপরে আল্লাহ নবীগণকে প্রেরণ করেছেন তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য এবং ভীতি প্রদর্শন করার জন্য এবং তাদের সাথে কিতাব নাজিল করেছেন কোন দিক থেকে আসতে পারে বিশ্বাস করলাম আমাদের জীবন দর্শন ইমান হিসেবে আজকে এখানেই শেষ করলাম Oh, oh, oh, oh, oh, oh. আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন उंड नंबर शून्य नीचे एक शून्य शर्टकोड तीन शून्य शून्य शून्य आठ तीन सोएसि कोड आई विजि बता पाठ मेल कर रेट पीस टी डटी मानवतार समाधान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 हराम बनाय ता बैध है जानते हम देख इसलम श्रेष्ठत कल रेारोटाय पुन सम्प्रचार सकाल साढ़े दस टेलेश